নিশ্চিল হকিম বরু নয় নর হে নবী আল্লাহকে ভয় করুন এবং কাফির ও কপট বিশ্বাসীদের কথা মানবেন না নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞা মিক আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয় खबर राख आल्ला भरसा करवाही रूपे आल्ला وَماَا جَعَلَ أَزْواجَكُم الَّ إ تُبَاهِرونَ مِنْهُ مَأَُّهَاتِكُم وَماَا جَعللَ أَدَعِْيَ আল্লাহ কোনো মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করো তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা মাত্র আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন তোমরা কে তাদের পিতৃ পরিচয় ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায় সংগত যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো तबा तुम बूप गुमले तुम्हारे गुणाह नहीं तब इच्छाकृत हिन्न कथा आल्ला क्षमास परम दयालु وَأُلُ الْأَرْحَامِ بَعْبُهُمْ أَوْلاَا بِبَعض في كِتابَابِ اللههِ مِنَ المُؤْمِنينَ وَالْمُهاجِرينَ إِلَّا أَنْ تَفْعَلُ إِللاا أَنْ تَفْعَلوا নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মাতা আল্লাহর বিধান অনুযায়ী মুমিন ও মুহাজির গণের মধ্যে যারা আত্মীয় তারা পরস্পরে অধিক ঘনিষ্ঠ তবে তোমরা যদি তোমাদের বন্ধুদের প্রতি দয়া দয়াদাক্ষিন্ন করতে চাও করতে পারো এটা লৌহে মাহফুজে লিখিত আছে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 যখন আমি পয়গম্বরগণের কাছ থেকে আপনার কাছ থেকে এবং নুহ ইব্রাহিম নুসা ও মরিয়ম তনয় ইসার কাছ থেকে অঙ্গিকার নিলাম এবং অঙ্গিকার নিলাম তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গিকার। সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তিনি কাফিরদের জন্য যন্ত্রণাদ শাস্তি প্রস্তুত রেখেছেন হে মোমিনগন তোমরা তোমাদের প্রতি আল্লাহ নিয়ামতের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল অতপর আমি তাদের বিরুদ্ধে ঝঞ্ঝা বায়ু এবং এমন সৈন্য বাহিনী প্রেরণ করেছিলাম যাদেরকে তোমরা দেখতে না তোমরা যা করো আল্লাহ তা দেখেন যখন তারা তোমাদের নিকটবর্তী হয়েছিল উচ্চ ভূমি ও নিম্ন ভূমি থেকে এবং যখন তোমাদের ভ্রম হচ্ছিল প্রাণ কণ্ঠাগত হয়েছিল तुमरा आल्ला सम्पर् नाना बिरूप धारणा पोषण करते शुरू कर